আল্হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমেরিকা ও তার দোসররা সারা বিশ্বব্যাপী যে মতবাদ ও শাসন ব্যবস্থাকে কার্যকর দেখতে চায় তার নাম হল ডেমোক্রেসি বা গণতন্ত্র এটি তাদের উদ্ভাবিত এমন এক ব্যবস্থা যার মাধ্যমে তারা মূলত মানুষকে এক নতুন ধর্মে দীক্ষিত করে অবশ্য ক্ষেত্রে তাদের সবচেয়ে সূক্ষ্ম ধোকা হল গণতন্ত্রকে তারা সরাসরি ধর্ম বলে প্রচার করে না কেননা একে ধর্ম বলে প্রচার করলে অন্য ধর্মাবলম্বীরা কখনো এটিকে গ্রহণ করতে চাইবে না এজন্যই তারা গণতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার পলিসি বলে থাকে তবে এর চেয়ে উদ্বেগের ব্যাপার হলো বর্তমানের মুসলিম দাবিদার অনেক নাদান ব্যক্তি গণতন্ত্রকে আরও হালকাভাবে দেখে তারা মনে করে গণতান্ত্রিক এই সিস্টেম সরকার পরিবর্তনের একটি মাধ্যম মাত্র এর বেশি কিছু না এমনকি এর মাধ্যমে তারা ইসলাম প্রতিষ্ঠার দিবা দেখে থাকে এই কারণেই বর্তমানে আমরা দেখছি মুসলিমদের বিরাট একটি সংখ্যা গণতন্ত্র গণতন্ত্র বলিয়া ওড়াতে ব্যস্ত কিন্তু তারা ভেবেও দেখে না গণতন্ত্র বিষয়টা আসলে কি ইসলামের সাথে কি আদৌ এর কোনো সম্পর্ক আছে আসুন আমরা সংক্ষিপ্ত ভাবে গণতন্ত্রের স্বরূপ সম্পর্কে জেনে নেই গণতন্ত্রের ইংরেজি ডেমোক্রেসি শব্দটি মূলত গ্রিক ভাষার ড্যামোস ও ক্রাটোস শব্দ দুটি থেকে নির্গত ডেমোস অর্থ জনগণ আর ক্রাটোস অর্থ শাসন বা আইন সুতরাং ডেমোক্রেসি শব্দের শাব্দিক অর্থ হলো জনগণের শাসন বা জনগণের আইন এটি খুব কঠিন দুর্বোধ্য কোনো অর্থ নয় যে যা বুঝতে হলে বিস্তর ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন গণতন্ত্রের শাব্দিক অর্থ থেকে স্পষ্ট এটি ইসলামের সম্পূর্ণ সাংঘর্ষিক ও বিপরীত একটি বিষয় তবে আশ্চর্যজনক হলেও সত্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন যারা বিভোর তারাই কেবল গণতন্ত্রের ভুল ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে কারণ গণতন্ত্রকে তার প্রকৃত অর্থে জানলে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে গণতন্ত্র করার আর কোনো সুযোগই বাকি থাকবে না তাই তারা এক্ষেত্রে সেকুলার দলগুলোর চেয়েও মুসলমানদের সাথে বেশি প্রতারণা করে কেননা সেকুলার দলগুলো গণতন্ত্রকে গণতন্ত্রের অর্থেই জানে গণতন্ত্রের সেই সঙ্গেই তারা বিশ্বাস করে যেভাবে গণতন্ত্রের প্রবক্তারা এটিকে সংজ্ঞায়িত করেছে ব্যাপারে হাল জামানার সুফিদের দেয়া দেওয়ার নয় বরং গণতন্ত্রের প্রবক্তারা যে সংজ্ঞা দিয়েছে তা সম্পর্কে অবগত হতে হবে আধুনিক গণতন্ত্রের রূপকার আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞায় বলেছে গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের সরকার সহজ কথায় গণতন্ত্রের মূল বিশ্বাস হলো জনগণই সকল ক্ষমতার উৎস জনগণই জনগণের জন্য আইন প্রণয়ন করবে আর সেই আইন অনুযায়ী জনগণের দ্বারা জনগণ শাসিত হবে জনগণের খেয়াল খুশির বিপরীতে অন্য কোনো বিধান এমনকি আসমানি বিধানও গ্রহণযোগ্য নয় আর এই মূলনীতির ভিত্তিতেই বাংলাদেশের কুফুরি সংবিধানের সাতের দুই ধারায় বলা হয়েছে জনগণের অভিপ্রায়ে পরম রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য পূর্ণ হয় তাহা হইলে ধারায় বলা হয়েছে। জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে এভাবেই বাংলাদেশের সংবিধানে গণতন্ত্রের প্রকৃত সরুপের প্রতিফলন ঘটেছে প্রিয় মুসলিম ভাই বোনেরা মুসলিম অতএব পবিত্র সেই সত্তা যার হাতে প্রতিটি জিনিসের শাসন ক্ষমতা কিন্তু গণতন্ত্র বলে জনগণের হাতে শাসন ক্ষমতা জনগণই সার্বভৌম ক্ষমতার মালিক মুসলিমদের আকিদা বিশ্বাস হল আইন প্রণয়ন ও বিধান দানের অধিকার একমাত্র আল্লাহর পবিত্র কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবাহে সুয়ে স্পষ্ট ঘোষণা করেছেন সুরা ইউসুফের ৪০ নম্বর আয়াতের সাদ হয়েছে বিধান দেবার ক্ষমতা একমাত্র আল্লাহর তিনি আদেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারোর জেনে রেখো সৃষ্টি এবং বিধানদানের সকল অধিকার একমাত্র তারই সুরা কাহের ১৮ নম্বর আয়াত এরশাদ হয়েছে বিধান দানে তিনি কাউকে শরিক করেন না তার নির্দেশ কে পশ্চাৎ নিক্ষেপকারী কেউ নেই সুরা মিনুনের বারো নম্বর আয়াত তিনি আরো এর সাথে অতএব বিধান দেবার ক্ষমতা একমাত্র আল্লাহ যিনি সর্বোচ্চ ও মহান কিন্তু গণতন্ত্র বলে জনগণই নিজেদের জন্য আইন প্রণয়ন করবে তারাই তাদের ভালো নির্ধারণ করে নেবে অধিকাংশ জনগণ বা জনগণের ভোটে নির্বাচিত অধিকাংশ সংসদ সদস্য যেটা দিবে সেটাই বিধান বা আইন হিসেবে ধরতব্য হবে এবং তারা চাইলে আল্লাহর যেকোনো বিধানকেও রোহিত করতে পারবে বাস্তবতাও আমরা তাই দেখছি আল্লাহ যা হারাম করেছেন এমন বহু বিষয়কে এদেশের গণতান্ত্রিক তাগুত সরকার হালাল বা বৈধ সাব্যস্ত করেছে পবিত্র কোরআনে সুরাই নূরের দুই নম্বর আয়াতে আল্লাহ সুহান অবিবাহিত নারী পুরুষের জিনার শাস্তি বর্ণনা করে বলেন বেবিচারি নারী পুরুষ এদের প্রত্যেককে তোমরা একশো করে ব্যত্রাঘাত করোচের গণতান্ত্রিক নিশ্চয়ই মদ জুয়া প্রতিমা বেদী ভাগ্য নির্ধারক তীর এ সবি শয়তানের অপবিত্র কাজ সুতরাং এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা সফলতা অর্জন করো দেশের গণতান্ত্রিক তাড়ে মোড়ে তারা বাকার দুই শত পঁচাত্তর নম্বর আয়াতে তিনি এরশাদ করেন আহ ওবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা বাকারার দুইশত ও তিনি আর আর যদি এটা না করো তবে আল্লাহ রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও অথচ দেশের গণতান্ত্রিক তাগুদ সরকার সুদি ব্যাংকগুলোর লাইসেন্স প্রদান করেছে সুদকে অর্থনীতির ভিত্তি হিসেবে গ্রহণ করেছে বহু বিধানকে রহিত করেছে তারা নিজেদের খেয়াল খুশি মতো আইন প্রণয়ন করে একটি কুফুরি সংবিধান এদেশের মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছে এসব তারা করতে পেরেছে একমাত্র গণতান্ত্রিক বিশ্বাস ও ক্ষমতা বলে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে যেকোনো বিশ্বাসের স্বাধীনতা প্রদান করা হয়েছে ইসলামে বিশ্বাস পোষণ করা এই ব্যবস্থায় বাধ্য আনতে পারে কেউ চাইলে কাফের হয়ে যেতে পারে অথচ আল্লাহ সুবাহ সুরা আলী ইমরানের ১৯ নম্বর আয়াতের করেন ইন্নাদ নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষকে মত প্রকাশের অবাধ স্বাধীনতা দেয়া হয়েছে আর এই স্বাধীনতাকে পুঁজি করেই নাস্তিক ব্লগাররা তাদের বিকৃত চিন্তা চেতনাকে সমাজের মাঝে প্রকাশ করে যাচ্ছে আল্লাহ তার রাসুলসাল আলিমসাল্লামকে নিয়ে কটোক্তি করার দুঃসাহস দেখাচ্ছে এসব ক্ষেত্রে সরকার তাদের শাস্তি না দিয়ে উল্টো তাদের নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা করতে পারে এক্ষেত্রে রাষ্ট্রের কাছে সেকোনো অপরাধী নয় পক্ষান্তর ইসলাম জনগণের ভোগান্ত হতে পারে এমন সকল কার্যক্রম নিষিদ্ধ করেছে গণতান্ত্রিক ব্যবস্থা মানুষের জন্য অবাধ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করে এই স্বাধীনতার ফলে তারা যেভাবে ইচ্ছা জীবনের চাহিদা মেটানোর অধিকার রাখে যত্রতত্র তারা অবাধ যৌনচারে লিপ্ত হতে পারে ইচ্ছে করলে অন্য সাথে সাথে পরকিয়া সম্পর্ক স্থাপন করতে পারে। ব্যক্তি স্বাধীনতার নামেই গণতান্ত্রিক বহু দেশে আজ সমকামিতা ও সমকামীদের মধ্যে বিবাহকে বৈধতা দেয়া হয়েছে বিবাহহীন নারী পুরুষের একই ছাদের নিচে লিভটুগেদারকে গণতান্ত্রিক ব্যবস্থায় কোন অন্যায় মনে করা হয় না ইসলাম বিয়ে বহির্ভূত সকল জন সম্পর্ক সমকামিতা ও লিভ টুগেদার এ ধরনের অশ্লীল ও নিকৃষ্ট কার্যকলাপকে কঠিন ভাবে নিষেধ করেছে এর জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা রেখেছে গণতন্ত্রের দৃষ্টিতে মুসলিম ও কাফিরদের মর্যাদা একই সমান আয়াতে আল্লা বলেন আপনি তাদেরকে বলে দিন অন্ধ দৃষ্টি সম্পন্ন অর্থাৎ কাফির ও মুমিন তারা কি কখনো সমান হতে পারে मुसलिम जनसाधारणिसज विचारक होतेचलिस नम्बर आयाते গণতান্ত্রিক আইন অনুযায়ী মহিলাও রাষ্ট্রপ্রধান হতে পারে অথচ এই নীতি উম্মার কোরআন ও ইজমা পরিপন্থী সুরা নিঃসার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহান বিমা বাদ পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল যেহেতু আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং যেহেতু তারা তাদের অর্থ ব্যয় করে এভাবে বহুদিক থেকে গণতন্ত্র ইসলামের সম্পূর্ণ বিপরীত একটি জীবন ব্যবস্থা একজন মানুষ গণতন্ত্রে বিশ্বাস করলে কিছুতে এসে মুসলিম থাকতে পারে না পরিপূর্ণরূপে বর্জন করবে এই শিরকি ব্যবস্থা থেকে নিজেদের দূরে রাখবে যে ভোট দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক এই শিরকি পদ্ধতিকে সাপোর্ট করা হয় জনগণকে আইন প্রণয়নের অধিকার প্রদান করা হয় এই ভোট প্রদান যে মুসলমানদের জন্য বৈধ হতে পারে না তাকে বলার অপেক্ষা রাখে প্রত্যাখ্যান করুন আল্লাহ গণতন্ত্রের এই ধ্বংসাত্মক ফিতনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন এবং এই ফিতনা নির্মূল করার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণের হিম্মত দান করুন আহ্বানা আলহামদুলিল্লাহ রবিআ